আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৈয়দুলি আজমাইন আদ সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার দূরেরও কাছে যারা আমাদের আজকের আয়োজন উপভোগ করার জন্য বসে আছেন তাদের সকলকে জানাচ্ছি সালাম এবং আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাদিচের কাহিনী এই ধারাবাহিকতায় আজকেও আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটার মধ্যে রয়েছে ইসলামের মৌলিক কিছু শিক্ষণীয় বিষয় জানাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভাই আলি ও জীবনে ঘটে গিয়েছিল হিজরত করে মেদিনা মোনাব্বরায় আসার পরে আসুন আমরা বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকেই সে বিষয়ে জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে পরিচয় করিয়ে দিচ্ছে অংশগ্রহণ করেছেন হাফেজ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সম্মানিত দর্শক শ্রোতা নবী মহম্মদ রসুল্ল্লা সাল্লাহআলি ভাষাল্লাম ও ইর আলোকে যেটা বলতেন সেটা দিন সেটা মানা অতীব জরুরি আর একজন মানুষ হিসেবে তিনি যে সমস্ত কর্মকাণ্ড বা কথা বলেছেন সেটা দিনের ভিতরে অন্তর্ভুক্ত না বরং সেটা তিনি ভালো হলে গ্রহণ করতে বলেছেন মন্দ হলে ছেড়ে দিতে বলেছেন এর একটি মৌলিক শিক্ষা আমরা আজকের এই হাদিসের কাহিনী থেকে অনুভব করবো ইনশাআল্লাহ যে আমরা কাহিনীতে আপনাদের সামনে উপস্থাপন করবো বিষয়টি আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় বিশেষ করে কৃষক ভাই যারা আছেন তারা যে মানে পদ্ধতি পালন করেন তার সাথে সম্পৃক্ত ঘটনাটি ছিল খেজুর বাগান খুব কম ছিল মক্কা লোকেরা ব্যবসা কেন্দ্রিক যে এখনো আছে আর মদিনাবাসীরা কিন্তু কৃষি কাজ করতো জব গম ইত্যাদি পাশাপাশি তারা খেজুর বাগান করতো খেজুরের পরিচর্যা করতো এবং গাছ থেকে বাকল নিয়ে সেটাকে মাদা খেজুর গাছের মধ্যে লাগিয়ে দিচ্ছে যেটাকে আরবিতে তাবির বলা হচ্ছে বা তালকিহ বলা হয় এটা দেখে বললেন যে মা তস যদি তোমরা যদি এটা বাদ দাও তাহলে সম্ভবত এর মধ্যেই কল্যাণ থাকবে তো বাদ দিয়ে এরপরে রাসুল্লাহ ঘটনা তো এই তখন নবীজি কি বললেন এক জিনিসটা প্রণিধান যোগ্য এবং এরপরে আমি সম্পূরক হিসাব আর একটা জিনিস নিয়ে আসবে এখানে আনা বাসার মনে রেখো আমি কিন্তু একজন মানুষ আমিও মানুষ হ্যাঁ যদি আর আমি নিজ থেকে কিছু বলে থাকি তাহলে আমি একজন মানুষ আচ্ছা এটা সম্পর্ক যেটা আমি বলতে চাচ্ছি সেখানে ওই কথাটাই আছে তোমরা যদি কাজটা না করো তাহলে ভালো আমরা শীষ বলি সম্ভবত ওখান থেকে আসছে কিনা আল্লাহ মানে তো রসুল হাসান একদিন যাচ্ছিলেন দেখেন যে ব্যাপার খেজুর গাছ তো আশানুরূপ কিছু দেখা যাচ্ছে না মালিয়ে না খালি কিন্তু গাছ অবস্থা কেন তখন তারা বললো যে হচ্ছে এই হাদিস থেকে প্রাপ্ত এবং সাথে সম্পৃক্ত একটি ঘটনা যার মধ্যে অনেক শিক্ষা হয়ে গেছে আসলে হাদিসের ঘটনা থেকেই বুঝতে পারলেন যে নবী জীবনের কোন কোন বিষয়গুলো অনুসরণীয় আর কোন বিষয়গুলো শিক্ষণীয় বিষয়গুলো কি আছে এই হাদিসটার মধ্যে শুধু শিক্ষাও নাই। নয় হাদিসটাকে বিতর্ক করা হয়েছে না বুঝার কারণে মূলত বিতর্ক করা হয়েছে প্রথমত শিক্ষা আলোচনার দরকার কিন্তু শিক্ষাটা আলোচনা করার আগে মানে একটা জিনিস ইঙ্গিত দিয়েছেন এটা আমার তুকুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন আসবে ফাখুজুহু তখন তোমার ধরবে আর যদি দুনিয়াবী বিষয়ে বলি তখন এটা তোমাদের এক মানুষ বলছে যে ধর্ম এবং বৈষয়িকতা সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস এবং এটা এক বাক্যে উল্লেখ করছে ধর্ম নিরপেক্ষ তাকে জায়জ করার জন্য এটাকে বলা হচ্ছে আর জিনিস উল্লেখ করছে হয়, ধর্ম নিরপেক্ষ ব্যক্তিকে যখন বলা হয় অথবা বলা হয় সেকুলারিজম বা কোনো ব্যক্তিকে সেকুলার যদি বলা হয় যদি আমি বলছি ধর্ম নিরপেক্ষ একজন ব্যক্তি যার কোনো ধর্মই নেই তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন আমার কাছে তারা একটা দিন মেনেছে আর যারা দিন মানছেই না দলি থাকে কি করে না কাফের মুশ্রে একটা মেনে ছিল তাদের দিনের দিন মানে তারা তাই করব রাজনীতির নামে যা ইচ্ছা তাই করব তারপরে সামাজিকতার নামে যা ইচ্ছা তাই করব অর্থনীতির নামে এটা দুনিয়াবী ব্যাপার এই কথা বলে যদি উল্লেখ করে কেউ তাহলে এই ব্যক্তি মূলত এই ধারণাটা নিয়েছে বর্তমান আধুনিক সভ্যতা থেকে একটি কথা এখানে উল্লেখ করা যায় এই হাদিসকে বুঝতে হবে অনুরূপ যেভাবে বুঝেছিলেন সাহাবাকেরাম জি অবশ্যই যেভাবে বুঝেছেন তাবেইগণ কিন্তু আজকের ব্যাখ্যাটা কারণে আসলাম একটা ছোট্ট কারণ আছে শেখ সেটা হলো পাশ্চাত্যের একটা দর্শন রিলিজন শুড নট বিটিক্স ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড ধর্ম কখনো বৈষয়িক জীবনে বা রাজনৈতিক জীবনে প্রবেশ করার অধিকার রাখেনা এটা ধর্মটা কেবল আল্লাহ এবং মানুষের মধ্যে আধ্যাত্মিক ব্যাপারে সাথে মিলেন মা লেখা লেখাই তাদের কিন্তু একটা স্লোগান যে ধর্ম যার যার রাষ্ট্রসভার না ওটা বলছে না ধর্ম যার যার উৎসব সভা এই যে কথাটা তৈরি হয়েছে এখানে একটা জিনিস হয়েছে যে যদি রাজনৈতিক জীবনে শ্রেষ্ঠ ব্যক্তিকে দেখতে যায়। তাহলে আমরা পাই পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্র নায়কাল চালিয়েছেন এবং তার নমুনা হিসাবে তার খলিফা চালিয়েছেন এরপরে যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাই বিচার ও প্রশাসন হাদিসে একটা অধ্যায় আছে কেতাবুল ইমারা আমি কোট কিভাবে চালাবো রায় কিভাবে হবে তার নির্দেশনা সাল্লাম দিয়ে গেছেন ব্যবসায়ী জীবনের নীতি রসুল্লাহাম দিয়ে গেছেন আমি দুনিয়া এই কথা বলার মধ্যে আমি যেটা এই হাদিস নিয়ে দুই দল মানুষ বিভ্রান্ত হয়েছে দল মানুষ যারা শেখ মুজাফর বললেন যে এরা এটা দিয়ে বুঝছে যে দুনিয়ার বিষয় দুনিয়ার মানুষ দেখবে আর আখ বিষয় তার শুধুমাত্র দিনটাকে তার আধ্যাত্মিকতা মনে করেছে তার সাথে আল্লাহ সম্পর্কের সমাজনীতি আছে নিয়ম আছে আমাদের রাষ্ট্র কিভাবে চলছে জানান ব্যাপার আছে আমাদের বিচার কিভাবে চলবে সেটাও আল্লাহ নিজে বলে দিয়েছেন তার রাসুল বলে দিয়েছেন খোলাফার দেখেই দিয়েছেন সেইগুলি যে একটা পুরো এটা যে দিন এটা দুনিয়া নয় তারা এগুলিকে দুনিয়া মনে করে পড়ছে না এটাও দিন ইসলাম দিন ও দুনিয়া দিন ও দৌল একসাথে দুইটাই এই জিনিসটা তারা ভুল করে বসছে যে এগুলি দিন এগুলি দুনিয়া এগুলির সাথে একসাথ করা যাবে না কোনো ক্রমেই ইসলামের প্রাণী এনে এগুলি ব্যবহার করা যাচ্ছে না এটাই করছে এক ধরনের মানুষ যারা এই বিচার করছে পুরোপুরি জিনিসটাকেই জ্যাকার আমরা ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি কারণ বিরতির সময় আমাদের দারু প্রান্তে উপস্থিত তো বিরতির পরে আবারও আমাদের সম্মানিত আলোচক এর ধারাবাহিকতা আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাল সুপ্রিয় দর্শক এই ছোট্ট বিরতিকালীন সময়ে আমাদের সাথেই থাকুন ফিরে আসছি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 ধন্যবাদ আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসছি আদিচের কাহিনী অবলম্বনে পর্বভিত্তিক আলোচনা আপনারা শুনছিলেন নবী করিম সাল্লাম মদিনায় যাওয়ার পরে যে তা আবিরর নকল বা খেজুর বৃক্ষের পরাগায়ন সূচিত একটি কর্মনীতি তার সামনে উদ্ভাসিত হয়েছিল আর তিনি তার আলোকে যে সিদ্ধান্ত দিয়েছিলেন তার ভালোমন্দ বা গ্রহণীয় বর্জনীয় দিকটা তিনি নির্দেশনা দান করতে গিয়ে যে বিষয়টি ঘটেছিল আজকে সেটাকে উল্লেখ করে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ বলছিলেন যে অনেকেই বিভ্রান্তিমূলক ব্যাখ্যা করে সুযোগ গ্রহণ করতে চাচ্ছে জি কখনো এ ধরনের সুযোগ গ্রহণ করার কোন অবকাশ নেই কারণ ধর্মনিরপেক্ষতাবাদ নিরপেক্ষতাবাদ মানুষকে ধর্মহীন করারই নামান এটা ধর্মহীন আর ধর্মহীন করার একটি নামান্তর এহীনও সার্থ চরিতার্থ করতে দেওয়া যাবে না আসুন ডক্টর জাকারিয়া যে কথা বলছিলাম যে আসলে ধর্ম নিরপেক্ষতাবাদ অনুবাদটাই ভুল হয়েছে সেগুলোর শব্দ অর্থ হচ্ছে ধর্ম মানে না এটা অর্থে কিন্তু আমাদের দেশে মানুষকে বোকা বানানোর জন্য এটা নাম দিয়েছে ধর্ম নিরপেক্ষতা বাদ আসলে এটা এই ইউরোপে যে সংস্কৃতি তৈরি হয়েছে সেখানে ধর্ম নাই ধর্ম অর্থে এটাকে ভুল অর্থ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তারা আবার মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের হাদিস রসুলের হাদিস দিয়ে আবার করছে তো আমরা এখানে বুঝতে হবে যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে বিষয়গুলোকে নির্দিষ্ট নিয়ম বলে দিয়ে দিয়েছে দিনের অন্তর্ভুক্ত এখানে আমি একটা জিনিস উল্লেখ করে দিই প্রথমে যেন আমাদের দর্শক ভাই বোনের মধ্যে কোন বিভিন্ন সৃষ্টি না হয় এই পরাগায়ন যে সিস্টেমটা এটা কিন্তু সেটা হচ্ছে দেখুন আমার প্রিয় ভাই বোন আমরা আমাদের দিনকে বলি পূর্ণাঙ্গ জীবন বিধান বলছি না আকমাল তুল আল্লাপাক যে বলেছেন তার মানে কি আমার জীবনের জন্য প্রয়োজনীয় যতগুলো দিক আছে কোন সম্পর্ক শুধু হাজের সাথে সামাজিকতার সাথে কোন সম্পর্ক নেই তাহলে কি দিন পরিপূর্ণ হলো এই গ্রুপটা এক গ্রুপ গেছে আরেক গ্রুপ এসে খুব বাড়াবাড়ি করতে গিয়ে আরেকটা জিনিস বানিয়ে সেটা হচ্ছে যে জিনিসটা দিনের সাথে আসলেই সম্পৃক্ত তৈরি হচ্ছে আমরা এখন কথা বলছি টিভি তৈরি হয়েছে এগুলির সাথে আসলেই কোনো হচ্ছে দর্শকদের বিভক্ত আর দুইটাই রসুল্লাহ সাল্লাম আমাদের কাছে নমুনা দুইটার ক্ষেত্রেই নমুনা ইসলাম পরিপূর্ণ সেটা বলছিলেন এখানে একটা হলো এবফি আর একটা হলো এবদত মালা সালাদিয়াম হদ জাকাত এগুলো এটাও রসুল বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলম এই ক্ষেত্রে আহকাম নাজিল করেছেন দেখুন একটা বিষয় একজন মানুষ একজন মানুষের দেহে দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা কান আছে দুটা চোখ আছে প্রত্যেকটা অঙ্গের কিন্তু পৃথক কাজ চোখের কাজ কান করে না কানের কাজ চোখ করে না হাতের কাজ পা করে না পায়ের কাজ হাত করে না কিন্তু পরিচালিত হয় একটা মাথা থেকে ঠিক আমার জীবনে যতই বিভাগ থাক রাজনৈতিক জীবন থাক অর্থনৈতিক জীবন থাক পারিবারিক জীবন থাক ধর্মীয় জীবন থাক বৈষয়িক জীবন থাক সবগুলোই পরিচালিত হল এক ইসলামের নীতি দ্বারা কারণ হল উদাহরণস্বরূপ বলা যায় যে যেহেতু ব্যবসার কথা আসলো রাজনীতির কথা আসলো আমরা সাংঘর্ষিক না প্রত্যেকটি ক্ষেত্রে সুনির্দিষ্ট মূল্য দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমন উদাহরণ হিসাবে একটা জিনিস বলা যায় ব্যবসা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন তবে হারাম বস্তুর ব্যবসা করা যাবে না যেখানে প্রতারণা আছে ব্যবসার ক্ষেত্রে সুতরাং প্রতারণা চলবে না অনুরূপ ব্যবসা করতে গিয়ে উজনে কম দেওয়া যাবে না এগুলো মূলনীতি যদি আমি নবী মোহাম্মদ সাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করতে চাই তাহলে ইসলাম ব্যতীত আধুনিকতার নামে ধর্ম বাদ বলি গণতন্ত্র বলি সমাজতন্ত্র বলি রাজতন্ত্র বলি আরও আদার যে মতবাদগুলো রয়েছে এগুলো সব ইসলাম থেকে পৃথক রসুল্লাহ সাল্লামের মূল চেতনা ছিল ইসলামকে মডেল হিসাবে সর্বত্র বিজয় করা হুয়াল্লাদি আর হুদা ওয়াদ হক যেহেতু ইসলাম আমাদের মডেল আর ইসলামের মধ্যে সব কিছুই আছে উৎখাত করে ইসলামকে বিজয় করা এটাই হলো মূল উদ্দেশ্য যে ইসলাম প্রতিটি মানব জীবনের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ের মূল নীতি আল্লাহাক এখন আমরা পররাষ্ট্র নীতি ব্যবসা নীতি আমরা বিভিন্ন খান থেকে ধার করে নিয়ে আসতেছি অথচ আমাদের কোরআনের মধ্যে সবকিছু আচ্ছা এবার আসেন আমি তোমার আলমৃত দুনিয়া কিন্তু শর্ত হচ্ছে কিন্তু এছাড়া তোমরা যেভাবে ব্যবহার করো কোনো আপনি যুগেও ছিল করা না যায় সংক্ষেপে শরীয়তে পিছু ব্যাপার আছে কোন রকমের রসুল আসলাম খুঁটি না এটি বিষয় বর্ণনা করে দিয়েছেন আর কিছু আছে মামেলার যেগুলি বা মানুষের ব্যবহার করে এর মধ্যে যদি ভালো কিছু আমরা সুন্দর পরিচালনার জন্য আমরা করতে পারি সেগুলি কোনোদিন আমাদের শরীয় বিরোধী হবে না হলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য এবং এতে কোনো বাধা নেই যেমন আমাদের ট্রাফিক আইন রাষ্ট্রপ্রধানকে বিরাট ক্ষমতা দিয়েছে তাকে সবসময় খেয়াল রাখতে হবে টার্গেট শরীর বিরোধী কিছু জন আমার ভিতরে না আসে আমার কথা কাজে আমরা আরেকটা জিনিসের ভিতরে যে সমস্ত ছিলেন ইমান যখন মজবুত হবে তখন তারপর পরাগায়ন করলো তার মনে হবে যে আল্লাহ দিচ্ছেন আল্লাহ যেহেতু প্রথম তিনি আসছেন এখানে মদিনাতে তিনি চেয়েছেন যে মদিনাবাসীদের অন্তরে ইমানটা পরিভুক্ত হোক এই বছর যদি কোনো ফলন কমও হয় তারা এই সবই হচ্ছে অনেক সময় করলেও হয় না বলেছেন তাই করেছেন আগে বুঝেন যে হচ্ছে না কিন্তু আমি মানুষ মাত্র মানুষ হিসাবে নবী মোহাম্মদ সাল আলাই কিছু কাজ করেছেন যখন তিনি মানুষ যখন আবদুল্লা বিন উভয়ের জানাজা তিনি করতে যাচ্ছিলেন তখন নিজে সময়ের স্বল্পতার বেড়া জ্বালে আমরা আবদ্ধ হয়ে গেছি সাল্লাম বললেন যে আমি সত্তর বারের বেশি আমরা আলোচনা শ্রোতা আপনাদের সামনে পরিবেশিত হলো এর আলোকে আমরা যেটা শিক্ষণীয় বিষয় অর্জন করলাম এগুলো শিখে যেন আমরা দিনের ব্যাখ্যায় বিভ্রান্ত না হই আমরা সঠিক আমল আকিদার প্লাটফর্মে থেকে যেন ইসলামকে অনুশীলন করতে পারি যার ফলে এহকাল এবং পরকালীন জীবনে আমরা হাসিল করতে পারব মুক্তি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়ত করুন আমিন সুবাহ আল্লাহ হুম্মা শাহাদ আল্লাহ ইলাহা ইল্লাহ আংতা استقم فرقات السلام عليكم ورحمه الله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 स्तावित नीतिमाल जार द्वारा कार्यक्री भावे इचार सम्भव देखा कथा कौन বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা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 पर्दायदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सारियार नीतिमाल कल रे नुन सम्प्रचार सकाल आठ टेल दे पीस टी बांगल्